সেই আল্লাহ যিনি তার বন্দা মোহাম্মদ সাল্ল ইসলামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন মেয়াজের ঘটনাকে আল্লাহর বাসায় রাত্রিকালীন ভ্রমণ বলা হইল কেন মেরাজের ঘটনাটা রাত্রে ঘটেছিল মেরাজের ঘটনা কোন বেলায় ঘটেছিল রাতের বেলায় আল্লাহ বলেন বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দস পর্যন্ত মেরাজের ঘোষনার বিবরণ কোরানে কোথার থেকে কোথা পর্যন্ত উল্লেখ আছে বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দস পর্যন্ত উল্লেখ আছে সেখান থেকে তিনি সশে সাত আসানের উপরেও গিয়েছিলেন কিনা বাইতুল মুকদ্দস পর্যন্ত বিশ্বাস না করলে মুসলমান হবে না কারণ এটা কোরআানে আছে না মানলে তুমি মুসলমান কিন্তু কেউ যদি বাইতুল মুকদ্দস পর্যন্ত তুমি মেরাজের গঠনা মানে আর সেখান থেকে যে সাতাশমানের উপরে গেছিলেন ওই কথাটা যদি মানে না যেটা কোরআনে নাই হাদিসে আছে কোথায় নাই কোথায় আছে সাতাসমানের উপরে নবীর শশি ম্যারাজের ঘটনা কোরআনে নাই আছে কোথায় হাদিসে ওইটা যদি মানে না কাফির হবে না কিন্তু জাহান নামি মুসলমান হবে বুঝলেন কিনা আকিদা বিশ্বাস দুই প্রকার এক প্রকার আকিদার দ্বারা মুসলমান হতে হয় আরেকটা রাকিদার দ্বারা জাহান নাম থেকে মুক্তি লাভ করতে হয় দায়িত্ব মুকদ্দস পর্যন্ত নবীর মেরাজ মানে মুসলমান হইলাম সাতসমানের উপরে নবীর মেরাজ মানিয়া জান্নাতি মুসলমান হইলাম আরেকটা উদাহরণ শোনেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কে হবেন তার প্রথম ফলিবা এই প্রশ্নের জবাব কোরআনের আয়াত নাই নবীর হাদিসেও নেই রায় নাই নবীর হাজিছেও নাই তাই সাহাবায় কেরম পরামর্শ করতে বসলেন রসুলের রসুলের ইন্তেকালের পর দাফন কাফনের কাজে হাত দেওয়ার আগে আগে খলিফা রাজ্য করার জন্য পরামর্শ বসলেন সমস্ত সাহাবা ঐক্যবদ্ধভাবে হজরত আবু মকর সিদ্দিক রাদী আল্লাহ তালা নুকে রসুলের প্রথম যোগ্য খলিফা বলে ঘোষণা দিলেন আমি পরের কথা বলার আগে আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনারা কি আবর প্রথমের সিদ্ধান্ত তাদের সাহাবায়ামের জমাতের সিদ্ধান্ত বিশ্বাস করা এটা হল জাহান্নামি মুসলমান হইয়া জান্নাতি মুসলমান হওয়ার পিদা জান্নাতি মুসলমান আপনি সাহাবায়ের কেরামের জমাতের ভয়ফলামা নবীর হাদিসের দ্বারা যে আকিদা সাহেব বলতে হয় সেই আকিদা মানা জাহান্নাম থেকে বাসনেওয়ালা মুসলমান হওয়ার জন্য জান্নাতি মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত সুতরাং আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইসলামের বিধি যে পাঁচ প্রকার প্রথম প্রকারের নাম আকিদা বিশ্বাস এটা আবার বিভক্ত এক প্রকার আকিদার দ্বারা জানাতি হয় এই দু প্রকার আকিদা আমাদের সকলের এই আছে কিনা এইটা এই যাচাই বাছাইয়ের সময় এখানে নাই। আমার উদ্দেশ্য হইল এই যে পাঁচ প্রকারের বিধি বিধান আল্লাহ ফক্রব আলমিন তিসপারা কোরআনের পাঁচশো আয়াতে বর্ণনা করেছেন সবগুলি সুরাতুল ফাতেহার ভিতরে আছে ওইটা দেখানি নিয়ে আমার উদ্দেশ্য সবগুলি কোথায় আছে এই পাঁচ প্রকার পাঁচ প্রকার বিধি বিধান পবিত্র কোরআনের পাঁচশত আয়াতে আল্লাহ আলমিন যে পাঁচ প্রকারের বিধি বিধান বর্ণনা করেছেন সবগুলি বিধি অতি সংক্ষেপে আল্লাহ সুরাতুল ফাতেহার ভিতরে উল্লেখ করেছেন কাজিজ এখন সুরায় ফাতে কি হইল ফাউন্ডেশন হইল এই কারণে তিস্পারা কোরআনকে আসাসুল কোরআন নামে নামকরণ করেছেন তিস্পারা কোরআনকে আল্লাহ সুরাতুল ফাতেহাকে আল্লাহ পবিত্র কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছেন এরপরে দুই নম্বর হইল দুই নম্বর বিধিবিধান হইল এবাদত বন্দেগী প্রথম থাকার বিধিবিধানের নাম আকিদা বিশ্বাস প্রথম প্রকার বিধিবিধানের নাম আকিদা বিশ্বাস দ্বিতীয় প্রকার বিধি বিধানের নাম এবাদত বন্দেগী এবাদত বন্দেগী ওই সমস্ত বিধি বিধানকে বলা হয় যেগুলি শুধু অন্তরের দ্বারা পালন করলে চলে না কাজে কর্মে পালন করতে হবে যেমন দৈনিক পাঁচ বেলার নমাজ ফরজ অন্তরের দ্বারা বিশ্বাস করলে এটা হবে ইমান আর কাজে কর্মে নমাজ পড়লে এই নমাজটা হবে আমল এবাদত রমজান মাসে রোজা রাখা বিশ্বাস করলে হবে ইমান রোজা রাখলে রোজা রাখাটা হবে এবাদত বা আমল দেখেন ইমানে আর আমলে ভাত বুঝে আসলো কিনা বেলার নমাজ ফরজ বিশ্বাস করার নাম ইমান নমাজ করার নাম আমল ইমানটাই আকিদা আমলটাই এমাদত রমজান মাসের রোজা রাখা ফর বিশ্বাস করার নাম ইমান রোজা রাখাটা আমল বা এমাদত দনীদের জন্য জাকাত ফরজ বিশ্বাস করার নাম ইমান আকিদা জাকাত দেওয়ার নাম এবাদত বন্দি সমর্থবানদের জন্য হজ ফরজ বিশ্বাস করার নাম ইমানাকিদা হজ করার নাম এবাদত বন্দেগী সুতরাং কোরআনের যে সমস্ত বিধি কাজে কর্মে পরিণত করতে হয় ওইগুলিরে ইমান আকিদা বলে না ওইগুলিকে এবাদত বন্দেগী বলে নমাজ এবাদত বন্দেগী রুজা এবাদত বন্দেগী হজ এবাদত বন্দেগী জাকাত এবাদত বন্দেগী পুরাণ তেলাওয়া এবাদত বন্দেগী দোয়া এবাদত বন্দেগী দত বন্দেগী তসমিক করা এবাদত বন্দেগী জিকির করা এবাদত বন্দেগী যত কাজে রূপান্তরিত করা হয় সবগুলি নাম এবাদত বন্দেগী এই বিষয়ের পার্থক্য যারা বুঝেন তাদের কাছে ওই সমস্ত বন্ড ফিরেরা ভণ্ডামি করতে পারে না যারা কয় মনের নমাজ বড় নমাজ জীবনে একবার হলেই হয় বলেন নমাজ মানে মানে ভরার জিনিস না কাজে করবে কাজে করবে বাংলাদেশে এইরকম এক বন্ধ ফিরে বলছিলাম আমি ঠিক আছে নমাজ যদি তোমার মনে মনে ভরলে সারে তাহলে খানাও মনে মনে খাই কাজে কর্মে খাইতে দেবো না তোমাকে খানা মানে মানে খাইতে হয় না কাজে কর্মে খাইতে হয় ঠিক তেমনি ভাবে নমাজ বুঝা এবার তবন্দি মনে মনে করলে হয় না কাজে কর্মে করতে হয় হ্যাঁ কাজটা করার সময় মনোযোগী হওয়া ভিন্ন কথা কাজ না কুইদা কিসের মনোযোগী এই জন্য মনে রাখতে হবে আমাদের ইমানে এবং ইমান আকিদার এবাদত বন্দে বেশ কম ইমান আকিদা মনে মনে করলে হয় ইমান আকিদা কিসে কিভাবে করলে হয় আল্লাহ এক মনে মনে বিশ্বাস করলে হয় আল্লাহ শরিক মনে মনে বিশ্বাস করলে হয় আল্লাহর আসমানি কিতাবগুলি আল্লাহ নাদিল করেছেন মনে মনে বিশ্বাস করলে হয় আল্লাহ নবীর রসুল আল্লাহ পাঠাইছেন মনে মনে বিশ্বাস করলে হয় নমাজ রুদা হজ জাকাত মনে মনে করতে হয় না কাজে করতে হয় এগুলির নামী বুঝে থাকলে এবার বলেন বর্তমান সমাজের কতজন মুসলমানের এবাদত বন্দী ইয়েছে কতজন মুসলমান নামাজ পড়ে কতজন মুসলমান হালাল পথে চলে কতজন মুসলমান হারান থেকে বিরত থাকে কতজন মুসলমান পর্দা পালন করে এগুলি তো মনে মনে করলে হবে না এগুলো তো কাজে কর্মে করতে হবে অথচ শরীফে রসুল করিম সালাম বলেন বেহস্টের চাবি এই শহীদ হাদিস আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন নমাজ বেহস্তের চাবি এই পরিষ্কার ঘুষণাটা থাকা সত্ত্বেও যেই মুসলমান নমাজ পড়তে রাজি নয় এর মানে হল সে কথায় বলে না সে কাজের দ্বারা ঘোষণা দিল আমি রাসুলের দেওয়া ভেস্টের চাবি নিতে চাই না নিতে চাই না নমাজ না হরার আর কোনো ব্যাখ্যা হতে পারে না আল্লাহ ফকরব্বুল আলমিন পবিত্র কুরানের বলেন। এতে বলেন আনিল মুজিরি মি নাজরি মি না মা ফি সফার মুসাল্লিনা জাহান নামিরে জিজ্ঞাস এই জাহান নামিরা কোনের কারণে জাহান নামি হইল না যে সমস্ত ভাব এর কথা উল্লেখ করবে এর মধ্যে দুনিয়ার জীবনে মুসলিদের দলভুক্ত ছিলাম না জাহান্নামি হওয়ার প্রথম কারণ বুঝে থাকলে বলুন না ভারা জান্নাতে যাওয়ার পথ না জাহান নামে যাওয়ার পথ বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান কোন ফাতে এরপরে যারা আমরা নমাজ দ্বারা পড়ি নমাজ কিছু কাজ আছে কি না ফরজ কিছু আছে ওয়াজীব কিছু ফরজ আর ওয়াজীব শূন্যত কথা তো কত আছে নমাজে যে সুরাখেরাত পড়া হয় এইগুলি শূন্য এবার একটু করে বলুন তোরা বলেন যতজন মুসলমানের নমাজ পড়ে কতজনের আলহামদুফুল সুরা সহি কতজনের আওয়ামতলা সুরা সহি কতজনের ইন্না আনা সুরা সহি তাই আমি কুরআের বিধান কি পুরানের বিধান পালন করব দূরের কথা মানলাম কোথায় পুরাণের বিধানকে তো আমি ডেম কেয়ার করে ফেলছি আমার কথা বলতে বলুন সমস্ত মুসল্লিদেরকে এক কথা রেজার একজন একজন করে ফাতেহা জিজ্ঞেস করেন কেনের সহি আছে দেখো ওই যে ফ্লাইটের মধ্যে যে বিমান বালারা বিমান সার্ভার আগে গায় দেয় রব্বিনা হাজান কালিবোন অবশ্যই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী ইটার ফলে লামুন কালিবন অবশ্যই আমরা রবের দিকে ফিরে যাব না অনেক কোরআন ফরনেওয়ালায় আছে একদিকে কোরআন ফরতে থাকে ওপর দিকে কোরআন তারের লামত করতে থাকে হাদিসের ব্যাখ্যা আছে কোরআন ফরতে থাকে সাবের জন্য কোরআন্তারে লালচ করতে থাকে কিসের জন্য গলত করার জন্য কিসের জন্য গলত করার জন্য আরেকটা উদাহরণ দরুন সুরায় কাফিরুনের মধ্যে দেখা যাচ্ছে লা আবু মা এর অর্থ হল হ্যাঁ মূর্তি পূজারীরা তোমরা যে সমস্ত বুথমূর্তির পূজা করো আমি এই সমস্ত বুত মূর্তির পূজা করি না লা লম্বা পুরা ফলে এই অর্থ হয় কিন্তু অনেক মুসল্লি ফরে লাথ হয় হে মূর্তি পূজারীরা তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো আমিও অনিশ্চয়ই সেইগুলির পূজা করি এবার বলুন কোরআন গলত ফারা নমরে কেমন নমাজের সূরা কারাক গল পড়লে নমাজ হয় গোলত ফারা ফরজ না সহি ফারা ফরজ কতটা মুসল্লির সূরা ভাগ সহি আছে কতজন মুসল্লির সহি মুসল্লির সহিদা বিশ্বাসের ভই তো এবাদত দ্বন্দ্বগি আর এবারত দ্বন্দ্বগীর ফইলা নম্বর এবার আর নমাজের একটা গুরুত্বপূর্ণ এটি আমার সহিদা সারা জীবন বর বেপর ভাবে বুলকেরাতে নমাজবর্তী চলচ্চিত্র চলতি হই কোরআনের লাখ কি কোরআন বুঝে লাখ যদি কোরআন নিয়ে এত বড় খামি খেলি থাকে আমাদের মধ্যে কোরআন নিয়ে যদি অত বলো অত বলো অবহেলা এত বড় উদাসীনতা যদি কোরআনের বিধান নিয়ে আমাদের অন্তরে থাকে ডেট টুয়েলভ ছিলাম ওইখানে এক কথা প্রসঙ্গে বলে দিছি যে সমস্ত মুসল্লিরা প্রথম জীবনে কোরআনের নমাদের চুরাকারাত সহি করার সুযোগ পাইছেন না তারাও যদি সহি করার চেষ্টা চালাইয়া দেন আর এই অবস্থায় মরণ হইয়া যায় আল্লাহ মাফ করে না। যখন জানতে পারল সহি সুরাকেরাত পরা ফরত গল্পটা ফরত নয় তখন থেকে যদি সহি করার চেষ্টা চালাইয়া যায় এই অবস্থায় মরণ হইয়া গেলে গল্প পরাও আল্লাহ কবল করিয়া আর সহি তো পারেই না সহিষ্টাও করে না এই অবস্থায় মরণ হইলে গোলতকের নমাজ আল্লাহর কাছে কবল হবে না এখন চেষ্টা চালানি সহজ পদ্ধতি কি চেষ্টা চালানি সহজ পদ্ধতি আপনাদেরকে বলে পদ্ধতি আছে এর মধ্যে একটা হইল তবলিগের চিল্লা গেলে তার নমাজের সুরাকে সহি মস্ক করাই দিবে। আর একটা পদ্ধতি হলো। কোন কামেল ফিরের কাছে উনি ধুইয়া তার খান খায় গিয়া চিল্লা দিলে তিনিও জহি করাইয়া দিবে। আরেক পদ্ধতি হইল তার শিল্লায় যাওয়ারও সময় নাই ফিরের দরবারে যাওয়ারও সময় নাই অন্তত বেলার নমাজের মসজিদে আসার পরে বেলার নমাজের কোনো একটা নমাজের নমাজ শেষে এক মিনিটের মাদ্রাসা নামে একটা কিতাব আছে মূল কিতাবটার নাম এক মিনিটটা মাদ্রাসা বাংলা অনুবাদই যে এক মিনিটের মাদ্রাসা মাদ্রাসা প্রত্যেক মসজিদে মসজিদে চালু করে দেন আপনার বৎসরানিটের মাদ্রাসায় পড়াইবেন এসার নমাজের পরে অথবা ফজরের নমাজের পরে অথবা আসরের নমাজের পরে সুবিধা মতো কোন একটা নমাজের পরে যিনি এক মিনিটের মাদ্রাসা চালু করবেন মসজিদে তিনি নমাজ শেষ হওয়ার পরে তারা বলবেন ভাই মসজিদে এক মিনিটের মাদ্রাসা আছে মাত্র এক মিনিট তালিম হবে এক মিনিট পরে ছুটি আমরা এই নমাজ উজ উসারা নমাজ হয় না আর উঁর মধ্যে চারটা ফরজ আছে একটা ফরজ হলো মুখ একটা ফরজ দুই হাত একটা ফরদ হইল মাথা একটা ফরদ হলো দুই দোয়া ছুটি মিনিট গেল বস যার যার চলে গেল ফরের দিন আবার এক মিনিটের মাদ্রাসা গতকাল বলা হয়েছে উঁজুর সারি ফরজ প্রথম ফরজ মুগ্ধ সীমানা হইল সুরের গোড়ার থেকে তুতার নিজ পর্যন্ত দান কানের লতির থেকে বাম কানের লতি পর্যন্ত এর ভিতরে যদি সামান্য চোখ না থাকে উজু হবে না ছুটি ফরের দিন আবার গতকাল বলা হয়েছে মুগ্ধ আর সীমানা আর দুই হাত কনুইয়ের উপর পর্যন্ত দেওয়ার খরচ একবার দোয়া ফরজ তিনবার দোয়া সন্ন্যত এই কনুইয়ের উপর পর্যন্ত দুই হাতের কোন একটু অংশ মুখ অংশ সুপ না থাকলে উদু হবে না সুটি বলেন উদুর সাই ফরজ শিখতে কদিন লাগবো মাত্র ষাট দিন উদুর বঙ্গ সাতটা শিখতে কদিন লাগবো মাত্র সাত দিন নমাজের ফরজ ছদ্মটা শিখতে কদিন লাগবো মাত্র চোদ্দ দিন নমাজের ওয়াজিব উনিশটা শিখতে কদিন লাগবো মাত্র উনিশ দিন নমাজের ভঙ্গ শিখতে কদিন লাগবো মাত্র পনেরো দিন চেষ্টা থাকলেই ব্যবস্থা হয় চেষ্টা থাকলেই ব্যবস্থা হয় এই জন্য আমি মনে করি আমার একটা প্রস্তাব আপনাদের পছন্দ হইলে রাখবেন না হইলে না রাখবেন আমি মনে করি কোন মসজিদের মুসল্লিরা যদি মনে করেন আমার তো নমাজের দোয়া দূর চহি নাই আমার তো নমাজের সুরাকেরা চহি নাই আমার তো নমাজের তসমিত আহিল চহি নাই মসজিদের কমিটির কে অনুরোধ করিয়া ইমাম সাহেবকে অনুরোধ করিয়া মসজিদে এক মিনিটের মাদ্রাসা চালু করেন এক মিনিটই তালিম দিলে সংসারের কোন কাজে ভেগাত হবে চব্বিশ ঘন্টার মধ্যে কোন একটা নমাজের হলে মাত্র এক মিনিটের মাদ্রাসা চালু হইলে বৎসরান্তে দেখবেন আপনার সব চিকা হয়ে গেছে বৎসরান্তে দেখবেন আপনার চূড়ায় ভাত গেছে আপনার নমাজে যত চূড়া ভর্তি হয় সবগুলি তৈরি যদি সত্যি কোরআনের বিধান পালন করি আল্লাহকে সন্তুষ্ট করতে হয় যদি সত্যই কোরআনের বিধান ফালন ফিরে যাহান্নাম থেকে নজর পাইতে হয় সত্যই যদি কোরআনের বিধান ফালন ফিরে জান্নাতে যাইতে হয় তাহলে কোরানের দুই নম্বর বিধান এবাদত বন্দে গিয়ে ঠিক করতে হবে সংশোধন করতে হবে গেল ফরজের নমাদের ফরজের ব্যাপার নমাদের ওয়াজিব বুকুর থেকে সুধা হইয়া দাঁড়ানো আজিব সুজা হইবার আগেই সেজাই চলে যায় এমন মুসলিফ হওয়া কিনা প্রথম সেজ দপ্তরটা সুধা হইয়া বসা বসাওয়াজিব সুজা হইবার আগেই দ্বিতীয় সালাম ফিরানির পরে আল্লাহ রসুল বললেন তুম ফসলি পাইদনা কালাম তোলি তোমার নামাল হয় নাই তুমি আবার নামাজ করো সে আবার ফুললো এইভাবেই সে আল্লাহ রসুল আবার বললেন তোমার নামাল হয় নাই আবার আবার বললো এইভাবেই তিনবার যখন ফুললো তিনবারের বেলা যখন রসুল বললেন এখনো তোমার নমাজ হইল না তখন লোকটা জিজ্ঞাসা করে আল্লাহ রসুল এর চেয়ে ভালো করিয়া পড়া আমি জানি না কিভাবে পড়লে হবে আমাকে শিখাই দিন তখন আল্লাহ রসুল বললেন টুকুর থেকে সুজা হইয়া দাঁড়াইবা তারপরে সেজ দাতে যাইবা প্রথম শেষদার থেকে সুজা হইয়া বলবা তারপরে দ্বিতীয় শেষ দাতে যাইবা অন্যান্য হাদিসে উল্লেখ আছে নমাজ দাঁড়াত নের মধ্যে যারাত চার বিভাগের চার রকমের অবহেলা করে কত রকমের সাই রহমের অবহেলা যারা নমাজের মধ্যে করে যারা নমাজের সালাম ফিরানির সাথে সাথে নমাজে কয় তুই আমার ভাবে ধ্বংস করছ আল্লাহ তোর এইভাবে ধ্বংস করু কেমন খামাইল নমাজ ফিরিয়া এই সাইড রহমের অবহেলা কি কি এক নম্বর নমাজের রক্ত আসার পরেও নমাজ পড়তে তালবাহানা করে গড়ি গরিমসি করে এক নম্বর নমাজের রক্ত হওয়ার পরেও নমাজ পড়তে গরিমশি করে দুই নম্বর মনোযোগ দিয়া উজু করে না দুই নম্বর মনোযোগ দিয়া উজু করে না তিন নম্বর ঠিক মতো রুকু সেলদা করে না ওই রুকুর থেকে সুদা হইয়া দাঁড়ায় না প্রথম সেলদার থেকে সুদা হইয়া বসে না চার নম্বর নমাজ এত তাড়াহুড়া করে যে কোন রকম যেন নমাজ থেকে খারাপ হইতে চায় নবমাজ মন থাকে নমাজের দিগান আনার খেয়ালই নেই তার মন শুধু কেন নমাদের বাইরে চলে যাবে সেই বিকিরে থাকে এই চার রকমের অবহেলা যারা নমাজে কয়ে ঈশ্বরী উল্লেখ আছে এদের নমাজের সালাম কি সাথে সাথে নমাজ বলে তুই আমার যেভাবে নষ্ট করছ আল্লাহ যারা এইভাবে নষ্ট করেন কি কেমন আমাদের বন্ধির একটা কিনা নমস্ট আমরা ঠিক করলাম না তাহলে কোরআনের দ্বিতীয় প্রকার বিধান আর কবে পালন করবো গেল দুই নম্বরটার ব্যাপার তারপরে তিন নম্বর আছে কারো আপনাদের তিন নম্বর গুণটা কি জিনিসপত্র আদান কারো কাছে কারো কোনো টাকা পয়সা থাকে সেই পাওনা পরিশোধ করে দেওয়া যদি দেয় তাহলে তার লেনদেন ভালো আর যে পরিশোধ করে না পাওনাদারের ভাওনা টাকা দেয় না পাওনাদারের ভাওনা জিনিস দেয় না তার লেনদেন ভালো না খারাপ লেনদেন খারাপ মুসলমান আসেনি সমাজও বিধান মানুষ কই আর লেনদেন খারাপ করে যারা কোরআনের বিধান লঙ্ঘন করল এদের হাসরের মাঠে পরিণতিটা কি হবে একটা হাদিস শোনাই আপনাদেরকে অনেক হাদিস আছে একটা হাদিস আল্লাহ রতুন বলেন ও আমার সাহাবারা তোমরা কি জানো দুনিয়ার মেধে সবচেয়ে বড় গরিবকে সাহবায় কেরাম বলেন যাদের কোনো টাকা পয়সার ধ্বন্দ্ব সবচেয়ে বড় গরিব রাসুল বলেন জবাব ভুল এই জবাব টিক নয় টাকা পয়সা কদিনের ধন সম্পদ কদিনের নয় গরিব হবে কেন যখন সাহবায় কেরাম বলেন তাহলে সবচেয়ে বড় গরিবকে আপনাদের শিক্ষা দিন রাসুল বলেন দুনিয়াতে সবচেয়ে বড় গরিব ব্যক্তি যে এবাদত বন্দেগী অনেক করেছে ঠিক ঠিক মতে করেছে এবাদতবন্দী কি করে নাই না করেছে কম করেছে না অনেক বেঠিক না সঠিক হ্যাঁ তিন কথা মনে রাখবেন এবাদতবন্দ কি করছে অনেক করছে ঠিক মতে করছে কিন্তু হয়তো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিছে আর নয় মানুষের মাল অন্যায়ভাবে খাইছে কথা বুঝলেন কিনা অন্যায়ভাবে কষ্ট দেওয়ারটা আসবে ষাট নম্বরে এটা এখন আলোচনা শুরু না হয়তো মানুষের অন্যায়ভাবে কষ্ট দিছে আর ভয় মানুষের মাল অন্যায়ভাবে খাইছে ক্যামতার দিন ওই সমস্ত বিচারদায় করবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমার কাছে যত জনের যত টাকা পয়সা পাওনা ছিল সবগুলি পরিশোধ করো সে বলবে আল্লাহ টাকা পয়সার দ্বন্দ্বলত্ত দুনিয়ার জিনিস হাসনের মাঠে সাথে নিয়ে আসি নাই পরিশোধ করবক্ষেপণ করে আল্লাহ বলবেন তুমি সাথে নিয়ে না আসার কারণে তোমার ফাউনাদার ফাওনাদারের ক্ষতি হইতে পারে না তোমার টাকা পয়সা দ্বন্দ্ব যদি দুনিয়ার থেকে সাথে নাও নিজের সারা জিন্দিগির নমাজের সব রোজার সব হজের সব জাকাতের সব কোরআন তেলাও সব ওজিফা করার সব জিকিরের সব দোয়া করার সব দুরুস করার সব দিতে দিতে দিতে আল্লাহ রসুল বলেন সারা জিন্দগির সমস্ত বন্দেকির সব শেষ হয় কোন কারণে আমার লেনদেন ভালো ছিল না এই কারণে বিধান কোরআনের কোরআনের তিন নম্বর বিধানে আমি ছিলাম। তিন নম্বর বিধানের বেলে আমি করেছিলাম। এই কারণে আল্লাহ রসুল বলেন এবাদতবন্দি অনেক করেছিল ঠিক মতে করেছিল কিন্তু সবগুলি সব যে সমস্ত ফাওনাদারের ফাওনা দিল না তারা নেওয়া যাবে তার ফলে আরো অনেক ফাওনা দা আসবে এসে বলবে আমার পাঁচ টাকা টাকা এক আরেকজনে কইবে আমার দশ টাকা টাকা আরেকজনে কইবে আমার বাড়ি আমার করছি রাস্তা অন্যায়খল করছ আর একবার জনে কইবে মূল্য ঘরি শুধু করছা দে তখন আমার দেওয়ার মতো আর কি নাই সব তখন তোমাদের আগে আসছিল তারা নিয়ে আসে আল্লাহুল আলমিন বলবেন তোর সব লোকে নিয়ে গেলে কি হলো এরাও তোর যদি সব দিতে না এরার গুণা তুই ও নিজের সাপ পরারে দিল পরার গুণা নিজে নিল নিজের সাপ অফরকে দিল অফরের গুণা নিজে নিল জাহার নামে গিয়া দুনিয়াতে নিজে যত গুণা করছিল এগুলির শাস্তি তো বুক করবে আর ফাওনাদারের ভাওনা দিতে না হয়ে হেরার গুণা যে নিল ওইগুলি শাস্তিও সে জাহার নামে গিয়া বুক করবে আল্লাহ রসুল বলেন এর মতো গরিব এর মতো কাঙ্গালি এর মতো কপাল গুরা জগতে একদমই কত নম্বর বিধান লঙ্ঘনের কারণে তিন নম্বর বিধান লঙ্ঘনের কারণে অথচ আমরা বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান কিসের লেনদেন কিসের ভাওনা দিলে দিম মোনা দিলে নাইরের মতে যখন তোমার সারা জিন্দেগির সমস্ত বন্দেগীর সব নেওয়া যাবে ভাওনাদার আর তারপরেও যখন অন্য ভাওনাদেরকে সব দেওয়া কিছু থাকবে না তাদের গুণার বুঝা যখন তোমার গাড়ি চাপাইয়া দিবে তখন বুধবার লেনদেন খারাপ হইয়া পরিণতি কত বরাবর এই পর্যন্ত কত নম্বরে আলোচনা হল এবার একটু করে বলুন আচার ব্যবহার ওই সময় আচার ব্যবহার খারাপ কেমনে হয় আমি কোনো ভালো ব্যবহার করলে যদি আপনার আমি কোনো ভালো কাজ করলে যদি আপনার কষ্ট হয় তাইলে আমার আচার ব্যবহার খারাপ হ্যাঁ যারা না কইছে তাদের কথা মনে আছে আমি ন্যায় কাজ করলে আপনার কষ্ট হইলে এর জন্য আমার দামি দায়ী না আমি নমাজ পড়তে দেখলে একজনের কষ্ট হয় আমি রোজা রাখতে দেখলে একজনের কষ্ট হয় আমি মাথায় টুপি বিভতে দেখলে একজনের কষ্ট হয় আমি মাথায় ভাগরি বানলে দেখলে একজনের কষ্ট হয় আমি গায়ে লম্বা লম্বামা ভরতে দেখলে একজনের কষ্ট হয় আমি মুখে লম্বা গাড়ি রাখতে দেখলে একজনের কষ্ট হয় আমি অন্যায় ভাবেই তার কষ্ট দিলাম না সে অন্যায়ভাবে কষ্ট হইল তুমি অন্যায়ভাবে কষ্ট হলে আমার আচার ব্যবহার নষ্ট হয় না কথা বললেন কিনা দেখে। তুমি যদি অন্যায়ভাবে কষ্ট হয় এতে আমার আচার ব্যবহার নষ্ট হয় না কিন্তু আমি যদি অন্যায় কাজ করার কারণে তোমার কষ্ট হয় তখন আচার ব্যবহার খারাপ ওই লেনদেন খারাপ থাকলে যেমন ভাবে নিজের সব অপরকে দিতে হবে অপরের গুণা নিজে নিতে হবে আচার ব্যবহার খারাপ থাকলেও নিজের সাপ অন্যকে দিতে হবে অন্যদের গুণা নিজে নিতে হবে তবে কত বিধানের বেলায় তিন করার যেই ফরিনতি নম্বর বিধান হরিণতিঙ্ঘন করার একই হরিণতি আমার লেনদেন যদি খারাপ থাকে যাদের সাথে লেনদেন খারাপ করছিলাম আমার সাপ তারা নেওয়া যাবে তাদের গুণা আমাকে দেওয়া যাবে আর যদি আমি অন্যায় কাজ করে কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমার সব তারা নেওয়া যাবে আর তারা খাদিমের কাছে কতগুলি টাকা পয়সা দ্বন্দ্ব দিয়া বললেন এইগুলি অমুক লুকতে তুমি আমার পক্ষ থেকে দান করে দিয়ে আসো খাদিম বলে হুজুর আপনি তাহলে গিফট দিলেন কেন হ্যাঁ তো আপনার দুঃশন দেখি মানুষের উপহার দেয় ইমান সুফিয়ানিজ্ঞাসানৌরি রহমতুল্লাহ আলী খাদিমের উক্তির জবাবে তুমি জানো মানুষের কাছে আমার মন্দ করার পরিণামটা কি বলে না জানি না অটোমেটিকলি তার নামার আমার আমল চলে আসল আর অটোমেটিক আমার আমল নামার গুণা তার আমল নামায় চলে যায় কত বড়া কাম কত বড় ভালা কাম আল্লাহুল বলেন তোমরা কেউ কি পছন্দ করো মরা ভাইয়ের লাশের গুছ খাইতে মরা মরা ভাইয়ের লাশের গুছ খাওয়া যে পরিমাণ জগন্যতম মানুষের গিবদ গাওয়া এইরকম জগন্যত মারা গিবত কারে কয় কারো সত্য দোষ তার ও অন্য লোকের কাছে বলা আসলে দুষ করছে না দুষ বানাইয়া কয় এটার নাম গিবত না এটার নাম মন গড়া বানাইয়া কারো দুষ বলা না সত্য তো দুষ্ট বললেই যদি মরা ভাইয়ের লাশের গুস খাওয়ার মতো গুণা হয় তাহলে মিথ্যা দুশ্মন বেড়া বাড়ি বললে কি হয় কিন্তু এই ব্যাপারেও কিছু বিধিবিধান আছে জানার দরকার সর্বমোট জিবত কত প্রকার তিন প্রকার গিবৎ হালাল এক প্রকার গিবত হালাম কথা বুঝলেন কিনা না দেখেন জিবৎ কত প্রকার হালাল কত প্রকার হারাম কত প্রকার আগে হালাল গুলি বোঝার চেষ্টা করি তিন প্রকার গিবত যে হালাল মনে রাখতে হবে একটা গিবতের মধ্যে তিনটা থাকে একটা গিবতের মধ্যে যে জীবত বোধ যার কি বোধ করিল যার কাছে কইলো। এই তিনজন ছাড়া কিবত হয় না তিনজন ছাড়া হয় না বুঝতে থাকে কঠিন নাকি বুঝতে বুঝা থাকতে বলেন একটা কি বোধ করবে ভক্ষ কথা যে কইল যার কইল যার কাছে কইল এই তিন পক্ষর কোন একটা পক্ষকে অনিষ্ট থেকে বাঁচাইবার জন্য যদি কি আর যার কাছে কি বোধ করিলে সেই যারা বাঁচাইতে পারে তার কাছে যদি কয় হালাল হালাল আমি আপনার ছাত্রর বিরুদ্ধে আপনার কাছে কি বোধ করিলাম আপনার ছাত্র দুষ্টামি করে আপনার ছাত্র দুষ্টামি করে আমার সাথে আপনি শাসন করে দেন সে যেন আমার সাথে দুষ্টমি করে আপনার ছাত্র আপনার কাছে ছাত্র জিবত হইল কিনা কিন্তু থেকে আমি বাসবার লাগি শাসন তার ক্ষমতা আছে বুঝলেন কিনা দেখেন যে গিবত কিল সে যার জিবত কিল তার দুষ্টমির থেকে বাজবার লাগি যদি করে আর বাসামির ব্যবস্থা যে করতে পারে তার কারে যদি করে গিবত এক নম্বর দুই নম্বর যার কিবদ কইছে তারে অনিশ্চতা বাসানের লেগে যদি করে তোমার ছেলে দুষ্টামি করে পথের ছেলেদের সাথে আমার সাথে না কিন্তু তুমি তার বাবা তোমার বলে দিলাম তোমার ছেলে যদি এখন সংশোধন না করো শাসন না করো ভবিষ্যতে সে খারাপ হয়ে যাবে তার কিবদ তো কইলাম ছেলের বাবের কাছে আমি বাসার জন্য যার কি কইলাম তারে বাসানির জন্য কার কাছে কইলাম যারে যার কাছে কইলে সে ব্যবস্থা করতে পারে দুই নম্বর কি বদ হালাল তিন নম্বর যার কাছে কি বোধ যার কাছে কি বোধ তারে যার কি বোধ তার দুষ্টমিত্তিকে বাসানির লাগে যেমন একটা লোকের অভ্যাস আছে কর্জা খা করা হইয়া দেখা এর এরকম অভ্যাস আছে আপনার বাইরে গিয়ে কয় ভাই আমার ভাষ্য দেখা দিব আপনি জানেন দেয় না আপনি গিয়া তাদের মধ্যে তারা পিলেন তোমরা কি আলাপ করো ঘরে করবা আমার ভাইয়ের সাথে আমার একটা জরুরি কথা আছে আমি কইয়া যাই তার এখানে দেবেন ঘরে তারা এখানে কইবেন এতে আর দেয় দিস হ্যাঁ তার কাছে কি বসলেন তারে অমঙ্গল থেকে বসানোর জন্য কইলেন এবং যারে কইলে বাসানি যায় তারাই কলেন হালাল গি মধ্যে তিনটা ভক্ত থাকে ভক্ত কিবদ কইল সে যদি অনিষ্ট থেকে বাসার জন্য বলে যার কিবদ কইল তারে যদি বাঁচানির জন্য বলে যার কাছে কইল তারে যদি বাঁচানোর জন্য বলে বাঁচানির ব্যবস্থার দায়িত্ব যার কাছে আছে তার কাছে যদি বলে এই তিন প্রকারের জিবত হালাল তিন প্রকারের জিবত আলাল। কিন্তু নিজে বাসার জন্য নয় যার কিবত কইলো, তারে বাঁচানির জন্য নয় যার কাছে কইল তারেও বাঁচানোর জন্য নয় ই যে অভ্যাসই তার মানুষের বদনাম করা ষাষ্ট অল বইয়া বইয়া কয় তোমরা কেউ জানো অমুখে অমুখের মাল চুরি করছিল বলেন তো সারকালের লোকের কাছে অমুখে যে অমুখের মাল চুরি করছিল শাস্তল বইয়া বইয়া কি কি কে অনিষ্ট থেকে বাঁচতে পারবে কাজেই শুধু নিজে বাসার জন্য নয় যার কি বোধ করিল তারে বাঁচানোর জন্য নয় যার কাছে কি বোধ করিল তারে বাঁচানোর জন্য নয় এটা তার অভ্যাসে পরিণত হয়েছে কিবত খাওয়া শুধু শুধু মানুষের বদনাম সমাজে ছড়ানি আল্লাহ আল্লাহরুল আলামিন বলেন এটা হইল মরাবার লাসের গুস্ত খাবার থেকে আরো এই চতুর্থ প্রকারের কিবত হইল হারাব এইরকম অভ্যাস জানার আছে তারা রথ আচার ব্যবহার খারাপ গিবতের অভ্যাস জানার আছে তারা আচার ব্যবহার খারাপ তোমার এই গিবত এই অন্যায় আচরণের কারণে আরেকজনের কষ্ট হয় যখন সেখান থেকে তুমি তার বদনাম পিত তখন তার কষ্ট হয় আমার অন্যায় ব্যবহারের দ্বারা যদি কারো কষ্ট হয় তাহলে প্রমাণ হবে আমার আচার ব্যবহার কথা কি থাকে করা আজকে বাকি কথা শেষ হবে না ইনশাল্লাহ আগামীকাল কাল তারিখ আছে সেখানে বাকি কথাগুলি ইনশাল্লাহ আপনাদের সামনে শেষ করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ আজকে যে পর্যন্ত আলোচনা হইল এই কথাগুলি আমাদের বোঝার এবং এই কথাগুলি রালুকে আল্লাহ আমাদের জীবন গড়াতে অভিজ্ঞান করুন